আলহামদুলিল্লাহ আমরা তাপসি শুনেছিলাম সুরাল কালাম থেকে সুরাল কালামের গত সপ্তাহে সম্ভবত আমরা ছিলাম। আজকে বিয়াল্লিশ নম্বর আয় থেকে শুরু হওয়ার কথা তবু আমরা নেক্সট ইয়ার হওয়ার জন্য ৩৪ নম্বর আয়াতের তর্জমাটা কুইকলি পড়ে যাই যাতে করে ধারাবাহিকতা আমাদের কাছে থাকে ইনশাআল্লাহ তাদের জন্য তাদের রবের কাছে আছে জান্নাত আর না যে জান্নাতের মধ্যে নিয়ামত দিয়ে আল্লাহ তালা ভর্তি করে রেখেছে জান্নাত নাইম। নেয়ামতের জান্নাত বলতে একই একটি জান্নাত বোঝায় না যে আমরা একটা জান্নাত আইন ভাগ করেছি আর একটা জান্নাত আদান আরেকটা এরকম যে আর বেহস্ত বলা হয় আসলে এগুলা বেহেস্তের বিভিন্ন সেফাত বিশেষণ অ্যাবজেকটিভ এই ফেরদাউসের মধ্যে আইন আছে নেয়ামত আছে জান্নাতের আদানের মধ্যেও নিয়ামত আছে আল্লাহ তালা মোমেনের জন্য মোস্তাকিদের নিয়ামতে পরিপূর্ণ জান্নাতগুলো গুলো রেখেছেন এটাই হল অর্থ জান্নাত নাম একটা জান্নাত আর অন্য আলাদা জান্নাত এরকম কিসিম ভাগ করার জন্য নয় হাফান একাল মুজরিমিন আমি কি মুসলিম যারা সত্যিকার তাদেরকে মুজরিম যারা ক্রিমিনাল অপরাধী তাদের মতো ট্রিট করব তাদের মতো ইকুয়ালি হিসাব করবো কখনই নয় আজকের পৃথিবীতে একরকমই দেখা যায় একজন মনে করি ভালো দিনদার আরেকজন একেবারেই দুষ্টের হাড্ডি দুইজনের কাপড় সাপড় খাওয়া দাওয়া থাকার ঘর গাড়ি ঘোড়া সব তো একরকমই দেখা যায় বেশি ব্যসম বোঝা যায় না আমরা বুঝতেও পারি না প্রকৃত জান্নাতি কি হবে আর একদম জাহান নামের অবধারিত কার হয়ে আছে এটা আমরা ফাইনালি বলাও আমাদের জন্য ঠিক নয় কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এটা পরিষ্কার যে মুজরিম আর মুসলিম এই দুজনের মধ্যে পার্থক্য তারতম্য কেমন যদিও মমিনের চলা ফেরা খাবার দাবারের মধ্যে সব কিছুতে আল্লাহতালার শরিয়ত ফুটি উঠবে আল্লাহ তালার হুকুমকে পালন করবে সুরাহ সাল আলী সাল্লামের তরিকা সুন তার কাজ কর্মে ফুটে উঠবে এটা ঠিক কিন্তু ভাত আর মাছ তো দনদনই খায় গোস্ত ডাল তো সবাই খায় ঘর মনে হয় একরকম গাড়ি তো একরকম দনোদন চালাইতে পারে কিন্তু আল্লাহ তালার কাছে মর্যাদা মর্তব্য আসেরাতে পুরস্কার এর মধ্যে অনেক ব্যবধান রয়েছে এজন্য আল্লাহ তালা জান্নাত না আইন দিয়ে মৌমদির শান্তি দেবেন আর কাফেরদের ঠিকানার কথা আল্লাহ একটু আগে বলেছিলেন তারা যদি জানতো সেটা তো কাজে মুসলিম আর মুজরিম মুসলিম হচ্ছে যে আল্লাহ তালার হুকুম গুলাকে মানে আর মুজরেম হচ্ছে অপরাধী যে আল্লাহর হুকুম মানে না তারা তাদেরকে এদের মতো আমি করব না মা লাকুম কাইফা তাহকুমুন। তোমরা কিভাবে মনে করে যে সবাই এক এবং একই পর্যায়ে হতে পারে এবং তোমরা নিজেরা আখেরাতে আখেরাত বলতে কিছু থাকলে তোমরা সেখানে ভালোই অনেক কিছু পেয়ে যাবা কারণ যারা দুনিয়াদার তারা মনে করে যেখানে ভালো জিনিস আছে যেখানে লাভ বেশি হয় যেখানে সুযোগ সুবিধা থাকে এগুলো সাধারণ মানুষের তুলনায় যারা একটু চালাক তারা সব সবসময় এগুলাকে আগে আগেই দখল করে নেয় তারা মনে করে তাই করব আল্লাহ কিরকম তোমরা ফায়সালা কর কেমন তোমাদের সিদ্ধান্ত যে আল্লাহ তালা এখানে মুসলিম আর মধ্যে কোন পার্থক্য করবেন না তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যেটা তোমরা পড়ো এমন কোনো আদর্শ আছে যেটা তোমরা ফলো করো আল্লাহর কাছ থেকে কোনো ফরমান আসে পৃথিবীর বিভিন্ন সভ্যতার যারা আজকে পরিচালনা করছে তাদের কাছে নিশ্চিত কোনো গাইডেন্স আছে নাকি কোনো হেদায়েত আছে, মানুষ মন আইন কানুন তৈরি করেছে মনগড়া নিয়ম কানুন দিয়ে দেশ রাষ্ট্র অর্থনীতি পরিচালনা করে কোন কিতাব নাই কিতাব যদি থাকিয়া বই পুস্তক অনেকগুলোই লাইব্রেরিতে আসে পাবলিশ হচ্ছে রিসার্চ পেপার বের হচ্ছে কিন্তু এগুলো সবগুলোই সবগুলোই মানুষের ধারণা মানুষের আকল ক্যাশ খরচ করে শুধু আসলে মানুষের জ্ঞান আকল খরচ করে যদি দিন ভালো মন্দ সব পরিষ্কার হয়ে যেত তাহলে পৃথিবীর এত মানুষ এত কনফিউজ হতো না মানুষের একটা সীমাবদ্ধতা আছে জ্ঞানে। মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা মানুষ এখনো বুঝেও না অনেক কাজ করে অনেক পরিকল্পনা নেয় এটা মানুষের ক্ষতির কারণ হয়ে যায় বিভিন্ন আইন কানুন মানুষ পাস করে এগুলো অনেক সময় তাদের ক্ষতির কারণ হয়ে যায় তো কাজেই আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে যে কিতাব আছে এই কিতাবের মোকাবেলায় এই ইসলামের মধ্যে যে কোরআনের মতো জ্ঞানের অল ইয়াসিন অল কোরআন এল যে আল্লাহ তালা এত বিজ্ঞানময় জ্ঞানে পরিপূর্ণ কোরআন দিয়েছেন রসুল্লা সাল্লামের মাধ্যমে কি সুন্দর একটা জীবন আদর্শ রেখে গেছেন এইগুলোকে খারাপ দ্বারা বলে সমালোচনা করে এগুলোর মোকাবিলায় তাদের কাছে কি সুন্দর কোন কিতাব আচ্ছা বুঝলাম তাদের কাছে অনেক দামি দামি কিতাব আছে তারা কি সবাই একমত হতে পেরেছে যে কোরআন থেকে এই কিতাবটা ভালো অথবা এই কিতাব কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করতে পারে কোন কিতাবের ব্যাপারে তারা একমত হয়েছে বলুক দেখি এক লেখক আসে আরেক লেখকের সঙ্গে পোষণ করবে এক রিসার্চ গবেষণা আরেক রিসার্চের উল্টা নিয়ে আসবে কিন্তু মানুষের জন্য যে আদর্শ মানুষের গাইডলাইন কি সুন্দর একটা পথের দিশা দেওয়া যে কিতাব এটা তো আল্লাহ তাল কাছ থেকেই আসে এবং যারা ইসলামকে অপোজ করেছিল আরবের এই জমিনে তাদের কাছে এমন কোন কিতাব ছিল না যে তারা এটার মোকাবিলা সেটা লেখাপড়া করে বলতে পারে যে আমাদের কাছে এত ভালো কিতাব আছে আলহামদুলিল্লাহ এই চ্যালেঞ্জ এখনো আছে বলেন দেখি কোরআনের মোকাবিলা কোন কিতাব আর নিয়ে আসো দেখি পৃথিবীর সকল সভ্য জাতি ইউনিভার্সিটি ডিগ্রিদারি ডক্টরের ডিগ্রিওয়ালা সবাই কেবল কনফারেন্স করো করে একটা কিতাব বানাও দেখি যে কোরআনের সঙ্গে মোকাবেলা করে বলবা যে আপনাদের কিতাবের থেকে আমাদের কিতাব অনেক ভালো আছে নিয়ে আসো ওই কিতাব চ্যালেঞ্জ এখনও মুক্ত আছে তোমাদের কাছে কি এমন কোন কিতাব আছে সেখান থেকে তোমরা ভালো ভালো দিনের বাসাই করে নিবা আর তোমাদের কোন অসুবিধা হবে না এগুলো কিছু তোমাদের অথবা কারো সঙ্গে তোমার এমন কোন চুক্তি হয়েছে আল্লাহ তালার সঙ্গে তোমাদের কোনো চুক্তি টুক্তি হয়ে গেছে কিনা যে কেয়ামত পর্যন্ত তোমরা এইভাবে থাকবা এবং তারপরে কেয়ামতের পরে সেটা দেখে দেখে তোমাদেরকে আল্লাহ নাজার দিয়ে দিবেন মনে হয় তোমাদের নিশ্চিন্ত আস আখেরাত সম্পর্কে জাহার নামের কোনো ভয় তোমাদের নাই আল্লাহর সঙ্গে দুশ্মনী করলে কি সর্বনাশ হয়ে যাবে কোনো পরোয়া তোমাদের নাই মনে হয় তোমাদের একটা বড় কন্ট্যাক্ট হয়ে গেছে তোমাদেরকে ধরার কেউ নাই তোমরা সাংঘাতিক বেপরদা বেপরুয়া হয়ে গেছো স্পর্ধা তোমাদের এমন যে তোমাদের কোনো ভয় নাই এরকম কোনো হয়েছে সালহুম আপনি করেন যে তোমাদের এত চ্যালেঞ্জ করা সাহস তোমাদের নেতাকে জিজ্ঞাসা করে দেখেন নেতার ব্যাপারে তো পৃথিবীর মানুষ একমত হতে পারে না যে অমুক নেতার আদর্শ আমরা একদম মনে করি সুনিপুণ আদর্শ পৃথিবীতে ইসলামের মোকাবিলায় এক সময় আছে তো আর এখনকার জমানায় ও গেছে শেষ হয়ে মোটামুটি আর সুবিধা নাই তারপরে মানুষ কত মরা মানুষকে নিয়ে টানে আমরা ওমুখের আদর্শের সৈনিক হ্যাঁ ও আদর্শ আমরা কাইম করতে চাই সেই কত লোক কিছু করে কিন্তু আল্লাহ এবং এমন কোন লিডার পাওয়া যাবে না যে ব্যক্তি তাদেরকে সঠিক পথের সন্ধান দিতে পারে একমাত্র আল্লাহ তালার কিতাবকে নিয়ে এসে নবী করিম সাল্লামের সুন্না মোতাবেক যারা মানুষকে পথের বিধান দেখাবে রাস্তা দেখাবে তাদের কাছেই সত্যিকার নাজাত পাওয়ার মুক্তি পাওয়ার ব্যবস্থা আছে সারা দুনিয়ার মানুষ অশান্তি কষ্ট অর্থনৈতিক শোষণ জুলুম নিপীড়ন এগুলা যে মোকাবিলা করছে এর মোকাবিলায় পৃথিবী শান্তি খুঁজছে কিন্তু শান্তি একমাত্র আসবে রসুল উল্লাহ সালামের শরীয়কে অনুসরণ করলে আল্লাহ তাল কিতাবকে অনুসরণ করলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার জন্য যদি কোনো নেতা না থাকে অথবা একজন না হয়ে কয়েকজন মিলে শরিক থাকে অথবা কেউ কেউ বলে যে আমরা আল্লাহর সঙ্গে তোমাদেরকে বাঁচানোর জন্য কিছু একটা করে দেবো এরকম শরীর কেউ থাকে তাহলে শরীরগুলোকে নিয়ে আসুক তাদের নাম বলুক দেখি তাদের কদ্দুর আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়েছে এটা তো নাই এটা মক্কার কাফেররাও জানতো তাদের কাছে এমন কোন দাবি নেই মানতা থেকে আরম্ভ করে কয়টা মূর্তি ঢুকাইছিল কাবা শরীফের ভিতরে তিনশো ষাটটি তাদেরকে যখন এই প্রশ্নগুলো করা হয়েছে এই যে এত শরীফ নিয়ে আসলা আল্লাহ তালার সঙ্গে মূর্তি যোগ করে দিলা এগুলো কে কি করবে প্রমাণ কি আছে দলিল কি আছে কবে আল্লাহ তালা বলছেন যে আমার তিনশো ষাটটা অংশীদার আছে বাইর করে দেখি কোনো জবাব দিতে পারেনি আজকের মানুষের কাছেও জিজ্ঞাসা করেন তোমাদের কাছে মানুষের জীবন চলার জন্য মানব সভ্যতার জন্য পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোন কিতাব আছে কোন নেতা আছে কোন আদর্শ আছে নিয়ে আসুন বড় গলায় মোটা গলায় বলার কেউ আছে দাবি করারও নাই এরপরেও মানুষ যেখানে আছে আসল কিতাব যেখানে আছে আদর্শ নেতা মানুষের জন্য সুন্দর আদর্শ আল্লাহ বলেন যেদিন হলো মানুষের পা অর্থাৎ মানুষের এ যে এই পা পা পুরোটাকে শাক বলা হয় আর নিচে বলা হয় কদম গোটা পা একদম এখান থেকে আরম্ভ করে নিচের দিকে এদিন যেদিন খালি হয়ে যাবে মুক্ত করে দেওয়া হবে অব মুক্ত করা হবে এবং তাদেরকে সেজদা করতে ডাকা হবে তারা সেজদা করতে পারে না যেদিন মানুষের পা খুলে যাবে খোলা হয়ে যাবে তার অর্থ কি তার অর্থ অনেকগুলো এসেছে একটা রেওয়ায় সে সহি খারীর হাদিখে আল্লা নিজের পা কে একটু খুলবেন মানুষকে বলবেন তোমরা শ্রদ্ধা করো সরাসরি আল্লাহ তালা দেখতে পাবে মানুষ তখন মোমিনরা সবাই সে ফেলবে আল্লাহকে কিন্তু যারা করেছে প্রদর্শন তারা আর যারা কাফের তারাও পিট খানা এত সোজা তক্তার মতো দাঁড়িয়ে থাকবে কোন রকমই ব্যাকা করতে পারবে না তো যারা আল্লাহ তালা জনের করে আজকে তারা আশারাকে শ্রদ্ধা করতে পারবে আর যারা আল্লাহ জুনে আজকে সেজা করতে পারে না তারা আখেরাতেও পারবে না এজন্য আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ দান আমাদের আল্লাহ তালা দেন করে আল্লাহ আল্লাহ রিয়া না রাখেন এই শ্রেদা কথা এসেছে যে রাম খুলে যাবে মানুষের পায়ের গোড়ালি থেকে উপর পর্যন্ত আলাদা হয়ে যাবে এর একটা তাফসিরে এই হাদিস এসেছে অন্য তাফসিরে আসছে মানুষ যখন বিপদমুক্ত বিপদে অবস্থায় পড়ে যায় সিরিয়াস অবস্থা চলে আসে মানুষ নিজে লম্প করে মানুষ কোন দিকে পালাবে দৌড়ে কাপড় চোপড় গোটায় তখন মানুষের এদিকে উপরে সব খুলে যায় অর্থাৎ কাপড় চোপড়কে উঠেই ফেলে মানুষ কোন দিকে ভাগার জন্য দৌড় দেওয়ার জন্য লাফালাফি করার জন্য বেকার আর বেদিসা হয়ে গেলে এটার কথাও আসছে তো এটা দ্বারা ইঙ্গিত হচ্ছে যেদিন বড় বিপদ সৃষ্টি হয়ে যাবে সে বিপদটা সবচেয়ে বড় বিপদটা হল হাসুরের ময়দানে আমন নামা কোন হাতে আসবে তার উপরে নির্ভর করে পলসেরাত পার হওয়া যাবে কিনা যাহার নামে পড়ে দিতে হবে কিনা এই যে হাসরের দিনের এই কঠিন পরিস্থিতি বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহ তালা মহম্মিদেরকে বলবেন আমাকে চেষ্টা কর যারা যারা শ্রেষ্ঠা করতে পারবে তারা পার হয়ে যাবে আর যারা চেষ্টা করতে পারবে না তারা সবাই আটক হয়ে যাবে তো আল্লাহতালার কাছে চেষ্টা করা এটা বিশাল এক নিয়ামতের ব্যাপার কারণ তারা দুনিয়াতে শ্রেষ্ঠা করেছিল তারা পেরেছে আর যারা দুনিয়াতে পারবে না আল্লাহর পারবে না তাদের দৃষ্টি চোখ নিচের দিকে থাকবে ভয়ে ভয়ার্ত চেহারা থাকবে এবং তাদেরকে ক্লান্তি দুশ্চিন্তা বলবে মহা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে তারা অনেক আয়াতে এসেছে অন্য আয়াতে এসেছে তাদের চেহারা কালো হয়ে যাবে মলিন হয়ে যাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে তারা ওখানে সুযু দে দুনিয়ার মধ্যে তাদেরকে সেদ্ধার দিকে ডাকা হয়েছিল সেদা করার জন্য তখন তারা সুস্থ ছিল করতে সেতো কিন্তু সাজা করলো না এই তাদেরকে শাস্তি হিসাবে আমি আখড়াতে সেদ্ধা করার সুযোগ দেব না তাদেরকে খুব করতে মনে যাবে যে আরে আজকে তো সে করা উচিত আর না করলে তো উপায় নাই কিন্তু আর করতে পারবে না দু তাদের দায়িত্ব আমাকে ছেড়ে দেন ওমাই উ বিহাদ হাদিস এ দিন সম্পর্কে যারা দুশ্মনি করে কোরআন সম্পর্কে যারা দুশ্মনী করে হে নবী তাদের দায়িত্ব আমার কাছে ছেড়ে দেন এখন আমার কাছে আল্লাহর কাছে এরকম বড় বড় দুঃখ ছিল সবাই তো আল্লাহ হাতে তো নাই ছেড়ে দিতে বললেন কেন তার মানে হলো এদের পেরেশানি আপনি করবেন না কি কি দুঃশ্মী করে এত পেরেশন হই না আপনি সম্পূর্ণ খালি বলেন যে আল্লাহ তুমি তাদের মোকাবিলা করো বাস। আমার উপর দায়িত্ব এবং আমি কিভাবে করি কখন করি এখন আল্লাহ দায়িত্ব পালন করেন এত উপরে যায় এখন তো আমাদের আর হয় না এত বেশি করছে আল্লাহ কখন ধরবা না আল্লাহ তাল্লা আমার ইচ্ছা মত পরিকল্পনা মতো কালকেই ধরেন না এই মাসের ভিতরেই ধরেন না হয়তো এই বছরও ধরেন না দশ বছরও যায় পাঁচ বছরও যায় তিন বছর ঠিক নাই ফের আমি আল্লাহ অনেক বছর দিয়েছেন তো আল্লাহ বলেন আমি তাদেরকে আস্তে আস্তে ধরবো আস্তে আস্তে ধরবো হঠাৎ করে ধরি আর একটু আস্তে আস্তে সুযোগ দেয় আরো সুযোগ দেয় আর কদ্দুর করতে পারিস কদ্দুর বাড়বি বার দেখি তারপরে আমি তাদেরকে এমন ভাবে টান দেবো মিন হাইসুল তারা টেলি পাবে না তাদের সীমাল করতে করতে তারা কোন জায়গায় গিয়ে চূড়ান্ত পর্যায়ে যায় আর তখন তাদের একদম ঘটে যায়। এই কাজটা আল্লাহ তালা করেন সিন্ধু সে খবরটা আমাদের কাউকে দেন না আল্লাহ তালা এই খবরটা কার কাছে আছে, একমাত্র আল্লাহ তালার কাছে আছে। ফের আউনের ব্যাপারে নামরুদের ব্যাপারে হামানের ব্যাপারে কৌমে আদ এ সবার ব্যাপারে পৃথিবীর ইতিহাসে যত জালিম কম এসেছে ইতিহাসের মধ্যে বহু জালিম কমের খবর আছে বর্তমান জামানে অনেক আমরা দেখতে পাই মানুষের উপরে জুলুমের কি অন্যায় উদ্দুর বাড়ামাড়ি করতে পারে একটা অসহায় মানুষকে ধরে ক্রিমিনাল বানাই ফেলে তার পরিচয় ক্রিমিনাল হয়ে যায় যেন মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেয় তারপর জুলুম করে তাকে ক্রিমিনাল বানিয়ে ফেলে যে যে জালিম সে একদম মাসা আল্লাহ নির্দোষ হয়ে যায় যে মজলুম সে একেবারে বড় ক্রিমিনাল হয়ে যায় এরকম করতে পারে তারা পৃথিবীতে এগুলো করে কিন্তু আল্লাহ রাবুল আলমিন এভাবে তাদেরকে সুযোগ দিন সুযোগ দিন সুযোগ দিন তিনি আরো বলেন আমি তাদেরকে রশি আরো ঢিলা করে দেয় আরো ঢিলা করে দেই এত বলছেন না বড়শির কথা কয়েকদিন আগে বরশির মতো ছেড়ে দেয় আধার দিয়ে যখন ধরে আরো ছেড়ে দেয় আরো ছেড়ে দেয় আরো ঢিলা করে ক্ষমতা চর্চা করো। তারপরে আল্লাহ তালা বলেন আমার পরিকল্পনা অত্যন্ত মজবুত সে পরিকল্পনা করে সে পুরো কামিয়াব হয়ে যাবে সব শ্বাস করে ফেলবে আমাকে আমার দিন ইসলামকে আমার দিন ইসলামকে যারা অনুসরণ করে তাদেরকে আমার নবীকে নবীর অনুসারীদেরকে তারা শেষ করে দেবে সব কিছু কিচ্ছু রাখবে না এইভাবে করতে থাকে কিন্তু সে জানে না কাইদি, মাতিন আমার পরিকল্পনা অত্যন্ত শক্ত অত্যন্ত মজবুত সে কখনো আমার পরিকল্পনা নস্বাত করতে পারবে না আমার পরিকল্পনা মধ্যে একদিন সে ধরা পড়বে তার সবকিছু সে বুঝে পাবে আল্লাহ অনেক জায়গায় বলেছেন আল্লাহ তালা তাদের চক্রান্তের মোকাবেলায় পরিকল্পনা তৈরি করেন এবং আল্লাহ তালার পরিকল্পনা হচ্ছে তিনি উত্তম পরিকল্পনা কারীন ক্যানুল জিবাল অন্য আয়াতে এসেছে তাদের পরিকল্পনা চক্রান্ত ষড়যন্ত্র যদি এত বেশি হয় যে একটা পাহাড়কে তারা সরিয়ে দেবে সেটাকেও মোকাবিলা করতে পারেন আল্লাহ রবুল্লা আলমী সেটাকেও ব্যর্থ করে দিতে পারে। আর মানুষকে যারা দিনের বিরুদ্ধে দুশ্মনী করে চক্রান্ত করে এবং পরিকল্পনা করে তাদের ওখানে শয়তান আসে শয়তান এসে তাদেরকে খুব পরামর্শ দেয় কুমন্ত্রণা দেয় এটার প্রমাণ আপনারা চান মানুষ যখন দিন দিনের বিরুদ্ধে দুশ্মনী করার জন্য কোন পরিকল্পনা করে শয়তান সেখানে হাজির হয়ে যায় বলেন তো দেখি এর প্রমাণ কোথায় পাওয়া গেছে ওহদের যুদ্ধে পাওয়া গেছে বা বদরের যুদ্ধে পাওয়া গেছে আর কোথায় পাওয়া গেছে রাসুল উল্লাহ সাল্লামের বিরুদ্ধে মক্কার জীবনে ওনাকে হিজরতের আগে ওনাকে কিভাবে খতম করা যায় এই ব্যাপারে তাদের মিটিং বসলো মক্কায় কোন জায়গায় দার উন্মাদাতে মিটিং বসলো সেই মিটিং এর মধ্যে বড় বড় লিডাররা সিদ্ধান্ত নিতেছে কেউ বলতেছে তাকে আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব। কেউ বলছে তাকে বন্দী করে রাখবো কেউ বলছে এটা সেটা বিভিন্ন পরিকল্পনা এখন সেখানে একজন শেখ পাওয়া গেলো বুড়া শেখ মানে বুড়া আর কি খুব খুব বয়স্ক মুরুব্বী একজন পাওয়া গেল মুরুব্বী কথা বলতেছে নিজের পরিচয় দিচ্ছে যে আপনারা চিনলাম না খুব মুরব্বী গোসর মনে হয় আমার চিনবা না আমি ইয়ামা এলাকার থেকে আসছি অনেক দূরে আহ উত্তর দিকে রিয়াদের কাছে যে ইয়ামা আছে ওইখান থেকে আসছি আমি তো কি মনে করে করি আসি আসছি তোমরা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেছো আমার তোমাদের সবার থেকে আমার বয়স বেশি আমার অনেক অভিজ্ঞতা আছে এই লোকের তোমরা এই দেশ থেকে বের করলে মোহাম্মদকে সাল্লাম অথবা তাকে বন্দি করলে কোনোটা কোনো লাভ হবে না একটাই তাকে একদম হত্যা করে ফেলতে হবে এইটা যদি করো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে আর কোন ওষুধ নাই কিভাবে হত্যা করো সে আরো বুদ্ধি শিখাই দিল শোনো তোমাদের সাহস হয় না কারণ মোহাম্মদ বনি হাশেমের তার চাষা আবু তালেব আছে সবাই তাকে সাপোর্ট করে যে কবিলার লোক তাকে হত্যা করতে যাবে ওই কবিলের সঙ্গে বনি হাসমের একটা সারা জীবন দ্বন্দ্ব কলহ থাকবে আর আরো খুব ছিল এক কবিলার লোক আমাদের কবিলার কবিলার লোক আমরা তাদের এটা কবির ব্যাপার কথা সেটাও চিন্তা না এক কবিলা লোক মারবা না আমি আরেক বুদ্ধি দিই বলে কি বুদ্ধি যে সব কবিলার একজন করে প্রতিনিধি পাঠাবা সবার হাতে ধারালো তার বাড়ি দিবা মোহাম্মদকে ধরে রাতের বেলা অ্যারেস্ট করে এরপরে সবাই একসঙ্গে কয়েকজনে যুদ্ধ করবে এরকম বুদ্ধি তো আমাদের কারো মাথায় নাই ঠিক বুদ্ধি দিয়েছে এই বুদ্ধি তারা কার্যকরী করতে গেছিল তাই না তারপরে আল্লাহ তালা কি করলেন ওনাকে হেফাজত করে দিলেন সাহাতিল উজুহ বলে যে এক মু বালি হাতে নিয়ে বললেন হাতিল হাতিলুজু ছেড়ে দিলেন তাদের সবার চোখ কচলাইতে সে বালি গিয়া চোখের মধ্যে পড়লো বালু ফাঁকে দিয়ে তিনি বের হয়ে চলে গেলেন হিজরতের জন্য তিন দিন মক্কায় গারে সাউরে অবস্থান করে আল্লাহ ওনাকে আবহাওয়া দিলানের সঙ্গে পার করে দিলেন এই হিজরতের কাহিনী তাহলে দিনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে চক্রান্ত করে তাদের মিটিং এ কে থাকে নাসি বুদ্ধি দেয়া কি করতে হবে তো শেষ শয়তানের বুদ্ধি কার্যকরী হয়েছিল পারছে পারে না তো সে কথা আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন শয়তানের চক্রান্ত মনে হয় খুব মজবুত কিন্তু আসলে খুব দুর্বল শয়তানের পরিকল্পনা একদম দুর্বল দিনকে সে বরদাস্ত করতে পারে না দিনকে জমিন থেকে উঠিয়ে দিতে চায় জমিনের মধ্যে দিন ইসলাম তাদের দুশ্মনির কারণ হয়ে যায় দিন ইসলামকে সাফ করে দিতে চায় এগুলো তারা করতে চায় কিন্তু তারা পারে না কারণ শয়তানের বুদ্ধি নিয়ে চলে তো ইন্না কাইদা শানা তো ইফা কিন্তু তার মোকাবিলায় আল্লাহ তালার যে কাইদ আল্লাহ তালার যে এই তাদের অসৎ চক্রান্ত মোকাবিলা করার জন্য যে আল্লাহ তালার পরিকল্পনা রয়েছে এটা হচ্ছে মাতিন অনেক মজবুত আপনি এত সুন্দর দিনের কথা তাদেরকে বলেন এরপরে তারা আপনার কথা শুনে না আচ্ছা বলেন তো আপনি তো তাদের কাছে কোনো সময় টাকা পয়সা চান না যে দিন কবুল করলে এত টাকা দেওয়া লাগবে এগুলো কিছু চান আপনি তাদের কাছে কোনো দুনিয়ার কোন ফি চান না লেখাপড়া ইসলাম শিখার জন্য কাছে কোন ফিও দেওয়া লাগবে না এমন যদি হয়তো যে ইসলাম কবুল করলে বহু টাকা দেওয়া লাগবে অনেক বড় অঙ্কের ভয়ের কারণে তারা আসতো না কিন্তু কাজ করেন তাদেরকে মুক্তির দিশা দেন তারপরেও তারা কেন এই দুশ্মনি করে তাদের কাছে কোনো গাইবের খবর আছে সেই খবর লেখা পড়া করে আসলে তাদের কাছে কোনো গাইবের খবর নাই বাইরে যে জ্ঞানের সোর্স আছে সে জ্ঞানের কোনো সোর্স তাদের কাছে তো নাই তাদের কাছে কোনো হয় না সব কিছু তারা জানে বুঝে এবং তারা যে সমস্ত কথাবার্তা পরিকল্পনা করে তাদের মন প্রসূত তাদের ধারণা প্রসূত এগুলা মধ্যে কোনো হক নাই এগুলো বাতিলি পরিপূর্ণ তারপরেও তারা এই বাতিলের উপরে এত শক্ত অবস্থান কেন গ্রহণ করে তাদের যদি লেখাপড়া থাকতো যে কোন অহির জ্ঞান গায়েব থেকে পেয়ে তারা আপনার মোকাবিলা কাউন্টার করছে তাদের কাছেও আসে এরকম কিছু একটা তাহলে একটা কথা হতো এগুলো কিছুই তো নাই আলহামদুলিল্লাহ সেই রসুল্লাহ সাল্লা জামানায় যেমন ইসলামকে মোকাবেলা করামাত কোনো আদর্শ তাদের কাছে ছিল না আজকের এই সভ্যতার যুগে মানুষ যখন নিজেকে অনেক সভ্য বলে দাবি করে আজকের পৃথিবীতে মানুষ ব্যর্থ পরাজিত ইসলামের মোকাবেলায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দুনিয়ার মানুষকে বলবে যে আমাদের কাছে এত সুন্দর আদর্শ আছে বলে কিছুই নাই আসবে না যারা ওনার আদর্শ বাস্তবায়ন করবে তাদের জীবনে আসবে না সবার জীবনে আসবে তো সবার জন্য এই নসিহতের হুকুমের অব্বিকা আপনার রবের হুকুমের উপরে সবর করেন রবের হুকুম অর্থ হল হচ্ছে যে আল্লাহ তালা যে হুকুম হাক্কাম দিয়েছেন এগুলাকে সবরের সাথে পালন করা আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের হুকুম পালন করা এরপরে আল্লাহ তালা বলছেন সবর করতে যতক্ষণ না আল্লাহ তালা ফয়সালা না করে দিচ্ছেন তাদেরকে আজাব না দিচ্ছেন ধ্বংস না দিচ্ছেন ইসলামকে বিজয়ী না করছেন ততক্ষণ যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এগুলোর মোকাবিলায় মোমেন হাই আফুস করতে করতে পালিয়ে বেড়াবে না আল্লাহ তালার উপরে তাওয়াকল করে এগুলাকে কিভাবে সবরের সাথে মোকাবিলা করা যায় পরিস্থিতি তার চেষ্টা করবে আপনার হুকুম আপনার রবের হুকুম আছে সবর করতে থাকেন এগুলা মোকাবেলা করতে থাকেন গিভ আপ করেন না দিন ইসলাম থেকে সরে যে না মজবুত হয়ে টিকে থাকেন হ্যাঁ এটাই হচ্ছে আপনার দায়িত্ব আর এই পৃথিবীর মানুষ যে কষ্ট দেয় এই কষ্টগুলোকে একটু কোন কোন সময় সহ্য করতে হয় যতক্ষণ না জেহাদের হুকুম আল্লাহ তালা না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত রসির উল্লাহ সাহাবিদিকে বলেছেন সবর করো তিনি বলেছেন সবর করো আমার ইয়াসের রাজি আল্লাহ তালহুকে ওনার বাবা ইয়াসিরকে শহীদ করে করলেন করা হলো ওনার মাকে শহীদ করা হল সুমাইয়া রাজি আনহা ওনাদের ফ্যামিলি সবাইকে ধরে পিটাই অত্যাচার করছে তিনি রস উল্লা সাল্লাহ সাল্লাম মক্কায় আসেন তখন তাদেরকে হেল্প করতে পারেন না হেল্প করতে পারেন না কারণ তখন ওনার হাতে কোনো হেল্প করার মতো কোনো ক্ষমতা নাই আররা ওরা চিৎকার করছে ওরা এত কষ্ট করছে এত নির্যাতিত হচ্ছে তিনি তখন বলছেন সবরান ইয়া আল ইয়াসের হে ইয়াসের গোষ্ঠী তোমরা অনেক কষ্ট করছ দিনের কারণে নির্যাতিত হচ্ছ আল্লাহ তালা কাছে তোমাদের পুরস্কার অনেক বড় আছে। তিনি দোয়া করলেন সবর করতে হবে তাড়াহুড়া করা যাবে না হে নবী আপনি জলদি করে কিছু করে ফেলবেন না আমার হুকুম যখন হয় যখন বলি হিজরত করবেন তখন যাইয়েন এখন এখানে কষ্ট করতে হবে কষ্ট করাই লাগবে সবর করেন হুত মাসওয়ালার মতো হইয়েন না মাসওয়ালা কেছিলেন ইউনুস আল্লাহ কি করছিলেন ইদিনালা তাহড়া করে ফেললেন তারপরে কি বিপদে পড়লেন এখন বিপদ পড়া অবস্থায় আল্লাহ তালার কাছে এখন দোয়া করতে শুরু করে দিলেন এখন এই মাসওয়ালার কাহিনী সালাম যখন তার কাউকে তিনি দাওয়াত দিলেন তারা তার সঙ্গে ব্যবহার করল এরপর তিনি আল্লাহর হুকুম থেকে সময় দিলেন তিন দিন অপেক্ষা কর তারপরে তিন দিনের সময় শেষ হয়ে গেলে তোমাদেরকে আল্লাহ আজাব দিবেন তারপরে তিন দিনের থ্রেট দেওয়ার পরে ও তাদের কোনো খবর নাই এখন সালাম চিন্তা করলেন যে তিন দিন তো শেষ হয়ে যাচ্ছে আমি এখন চলে যাই আজাব চলে আসবে কিন্তু আল্লাহ নবীদের নিয়ম হল আল্লাহ তালা হুকুম না দেওয়া পর্যন্ত ওখানে কি করতে হবে থাকতে হবে তো একসময় আল্লাহ তালা হুকুম দেবেন এবার চলে আসেন এর আজাবে টাইম হয়ে গেছে তিনি তাড়াতাড়ি আদাব আসার আগে আমি ভাগি আল্লাহর হুকুমরা অপেক্ষা করলেন না আর তখন যে ঘটনা হলো আপনারা জানেন তিনি ওই থেকে পার হয়ে যাবেন নদী পার হওয়া লাগবে তো নদীর তীরে তিনি নৌকা একটা পাইলেন যে এই নৌকা শেষ মানুষ ভর্তি আছে তখন তিনি উঠে গেলেন নৌকা একটি চলা পরে নৌকার ওজন যখন বেড়ে গেল এখন নৌকা ডুবে যাবে মাছ ধরিয়ে চলে গেছে যে মানুষ বেশি হয়ে গেছে একটা মানুষকে ফেলে দিলে মোটামুটি বাকি মানুষগুলো বেঁচে যাবে যে একটু ওজন কমে যাবে এখন সবাই মিলে চিন্তা করলো কাকে ফেলে দেওয়া যায় তাকে ফেলে দিবে সেই তো মরে যাবে চিরদিনের জন্য এখন কাকে একজনকে আন্দাজে ফেলে দেওয়া যায় না তখন ঠিক আছে লটারি লেখো তো লটারি লেখলো যার নাম আসে তাকে দিতে হবে লটারিতে খালি ইনুস আলাইসালামের নাম আসে এটা হলো হালাল লটারি এটা দায়ের আসে কিন্তু কারণ এই লটারির মধ্যে পয়সা দেওয়াও নাই আর কিছু পুরস্কার পাওয়াও নাই হ্যাঁ তো এই লটারি দেওয়া হলো বারে বার ইনুস আলাহ সালামের নাম আসে কিন্তু অনেক কিছু নেওয়া ইনুস আল্লাহ নবী এই বেসরা ভালো মানুষ তারা ফেলে না দিয়ে আমরা কেউ পড়ে যাই ভালো ঠিক আছে ওনাকে বাদ দিয়ে আবার লটারি দিই আবার লটারি দিই কয়েকবার লটারি দিলে কার নাম আসে ইনসুস আল্লাহ সালামের নাম ইনস আল্লাহ বুঝতে পারলেন আল্লাহ তালার কোন কিছু নিশ্চয়ই এখন আসে আর চিন্তা করে লাভ নাই করলে যে আমি আল্লাহর হুকুম পেয়ে টের পেয়ে গেছি আল্লাহর ভরে তাবাক্কল তোমরা রক্ষা হোক আমার জন্য তোমাদের মরার দরকার নাই। আমি আল্লাহরে তাক্কল করে ঝাঁপ দিই তিনি ঝাঁপ দিলেন যা হওয়ার হবে তারপরে মাছ ওনাকে খেয়ে ফেলল বিশাল এক বিশাল মাছ ওনাকে পেটের ভিতরে ঢুকাইয়ে ফেললো আর বিশাল খাদ্য খেয়ে তাহলে হজমও করতে পারছে না সে বেচারা সাগরের তলায় গিয়ে রেস্ট নিল যে এটা তো বিরাট জিনিস হজম করতে বহু টাইম লাগবে মাছের তলায় গিয়ে যখন ঠেকছে জমিনের তলা ইউন আল্লাহাম ট্যার পাইলেন যে এবার তলায় আসছি কতদিন তারপরে সেখানে তিনি আল্লাহ আল্লাহের মাধ্যমে তার বন্ধ হতে দিলেন না। মরে যাওয়ার কথা কিন্তু আল্লাহ তালার কুদরতের তো কোনো অভাব নাই তার নিঃশ্বাসের ব্যবস্থা থাকলো এবং তিনি সেখানে যখন ট্যার পাইলেন যে তিনি এ বিপদে পড়ে গেছেন এবারে বুঝেছেন রিয়েলাইজেশন হয়ে গেছে যে তিনি কেন তাড়া করেছিলেন এবং আল্লাহ তালা কেন অসন্তুষ্ট হয়ে গেলেন যে ইউনুস আল্লাহ চলে যখন আসলেন ফাইনাল মুহূর্তে লাস্ট আওয়ারে তাদের লোকদের বোধ দয় হলো হুশ হলো এর ইনুস তো চলে গেছে এখন যদি সত্যি আজাব চলে আসে তো আমরা একটু সময় শেষ হওয়ার আগে জোর দিয়ে ইউনুসকে ধরে ফেলি যে আমরা ইউনুস তোমার প্রতি ইমান আল্লাহ তোমার আল্লাহকে বলো আজাব ঠেকাই দিতে তো লাস্ট আওয়ারে তারা দৌড়ে আসছে তবা শুরু করে দিয়েছে তো তাদের তবা করার কারণে আল্লাহ তালা তাদের আজাবকে রুখে দিলেন আর যে নবী চলে আসলেন নবীকে আল্লাহ তালা ধরলেন যে আমার পারমিশন সেটা আসেন বেসারা আশা করে আসছে আপনাকে পাবে আপনি নাই নোটিশ দেওয়ার আগেই চলে আসলেন তাড়লেন তারা আল্লাহ করে সময় নাতে আল্লাহ তালা বলছেন কালকে দেবো না পরশু দেবো না তিন বছর পরে দেবো না কদিন পরে দেবো এই দায়িত্ব কার আল্লাহ তালা আমরা আল্লাহ তালা কাছে দোয়া করা অ্যালাউড আছে এটা ঠিক কিন্তু আল্লাহ তালা দোয়া করার পরেও যদি তারপরে ইনি আল্লাহ মাসেলপাটে আছেন এখন সেখানে থেকে তিনি পেয়েছেন এখন তিনি আল্লাহর কাছে তসবি করছেন আল্লাহ তাল্লাপে তসবি করছেন অন্ধকারের মধ্যে তিনি কি দোয়া পড়তেছেন বেশি করে এক লক্ষ পঁচিশ হাজার বার পড়তে হবে তার মধ্যে আবার আরেকটা প্রোগ্রাম যোগ করেছে যে এক একবার লাইলা একশো বার পড়ে তারপরে কি পড়তে হবে হুমিনাল গাম আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আমি অনেক গুণা করে ফেলেছি জুলুম করেছি খালি এটাই পড়েছেন বারবারই কতবার পড়েছেন এর খবর এখানে নাই এবং হাজি সে রসুলাম কোন সংখ্যা বললেন না তিনি বলেন যে এই ব্যক্তি ইনুস আল্লাহ সালামের কোন বিপদে পড়ে ইনস আল্লাহ দোয়াটা পড়ে ইনসালামের দোয়াটা পড়ে সেই ব্যক্তিকে আল্লাহ বিপদ থেকে অবশ্যই উদ্ধার করবে। এখন এই দোয়া ইনুস আল্লাহ সাল্লাম পড়লেন পড়ার পরে কি হল সে কথা আসে যে অন্য আয়তে আল্লাহ তালা বলছেন মিনাল মুসাব দেখেই শুধু আল্লাহ কবুল করেন নাই আল্লাহ এই কিছু পরীক্ষার পরে যে তিনি আগে দুনিয়াতে আল্লাহ তালাকে অনেক ডাকছিলেন বিপদে পড়ার আগেও আল্লাহ তালাকে বেশি করে ডাকতেন অনেক তসবি করতেন আল্লাহ তালার সে যদি আল্লাহ আমাকে আগে বেশি করে না ডাকত আর খালি মাসের পেটে গিয়ে রাখা শুরু করে তাহলে মাসের প্যাটে তাকে আরো বহুদিন রাখতাম কেয়ামত পর্যন্ত ফালাউলা দুনিয়ার মধ্যে সে যদি আগে বিপদে পড়ার আগে ভালো অবস্থায় যদি আমাকে বেশি করে না ডাকত তাহলে কিন্তু আমি তাকে এত তাড়াতাড়ি উদ্ধার করতাম না ইদনা দা মাকদুম। তিনি যখন বিপদগ্রস্ত হয়ে এই লাইল হানি কুন্ত করে এই দোয়া সাগরের পানি ভেদ করে একদম আরসের পাশে চলে গেল আরসের পাশে গিয়ে এই দোয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে দোয়ার গুঞ্জন শোনা যাচ্ছে আড়সের পাশে আরশের পাশে যে সমস্ত ফেরিস্তারা আছেন ফাঁকা লিখল আল্লাহ এই যে আওয়াজ আসছে আওয়াজটা খুব ক্ষীণ দুর্বল অনেক দূর থেকে আসছে অনেক পানির নিচ থেকে তো আসতেছে তো আস্তে আস্তে একটু দুর্বল হয়ে গেছে আর কণ্ঠটা পরিচিতি মনে হয় কিন্তু কোন জায়গা থেকে আসে সেই জায়গাটা আমাদের কাছে অদ্ভুত লাগে কারণ ওই জায়গার নিচে তো আল্লাহকে এইভাবে ডাকে না কেউ কোনো মানুষ ইবাদত করে না ওখানে সমুদ্রের নিচে মাছেরাও করে কিন্তু তাদের দিকির একরকম আর মানুষের দিকের আরেক রকম তো ফেরেস্টার বলছে আল্লাহ বহু থেকে এবং এমন জায়গা থেকে একটা জিকির দেওয়া আসছে আপনার আরস পর্যন্ত পৌঁছে যাচ্ছে কণ্ঠটা পরিচিত লাগতেছে কিন্তু জাগার রাতে যেখান থেকে আসতেছে ওখান থেকে বুঝতে পারতে কি কলুলা তারা বলেন না চিনতে পারি নাই কারণ ওই যে বিপদে পড়ছে কণ্ঠ কি আর ঠিক আছে কণ্ঠ তো পরিবর্তন হয়ে গেছে এই বিপদে পড়লে সেই গলার সুর সর সব খাওয়া নাই দাওয়া নাই কি বিপদে আছে সব পরিবর্তন হয়ে গেলে আল্লাহ আপনার ওই প্রিয় বান্ধা যার এখন পর্যন্ত এমন নেই আমল তিনি করতেন যেগুলো এখনো আশা অব্যাহত আছে আল্লাহ তালার কাছে আপনি যে নে আমল করেন ভালো ভালো আমল গুলো কিন্তু আপনি কি তার দোয়া কবুল হওয়ার রাস্তা কি বন্ধ করে দিয়েছেন আপনি তার আমল তো এখনো চলতেছে ক যে আল্লাহ তার কি দোয়া এখনো কবুল হচ্ছে না আমল কবুল হচ্ছে না হ্যা কবুল হচ্ছে তার আমল এখনো আসছে কল আফালা না হে আল্লাহ তাহলে আপনি তার প্রতি রহম করে দেন কষ্ট হচ্ছে বাজার। আপনি তার প্রতি রহম করেন মমিন বান্দাদের কষ্ট হয়ে গেলে ফেরেজারা আল্লা তালার কাছে দোয়া করে তাদের জন্য এই জন্য তাদের পরে দিনের কারণে মুসিবত নেমে আসে তাদের জন্য আল্লাহর ফেরজ দোয়া করে আল্লাহ তালার কাছে যিনি আপনাকে দুনিয়ার মধ্যে সুখে অবস্থা আপনাকে দেখেছে আজকে বিপদে পড়ে আপনাকে ডাকছে আল্লাহ এইরকম লক্ষ্য তো আপনি সাহায্য করে থাকেন যে ব্যক্তি শুধু বিপদে পড়লে ডাকে সুখের অবস্থা ডাকে না তাদেরকে সাহায্য করতে আল্লাহ লেট করেন কিন্তু যে ব্যক্তি আল্লাহ তালাকে সুখের অবস্থা ডাকে তাকে আল্লাহ তালা আর লেট করেন না ফার আল্লাহুল আল্লাহ তালা তখন এই মাসকে নির্দেশ দিলেন যাও তুমি এবারে তাকে তীরে গিয়ে ভূমি তিনি নিক্ষিপ্ত হয়ে বের হয়ে আসলেন সে জমিন থেকে এবং আল্লাহ সেখানে মিয়াকিন খাওয়ার ব্যবস্থা করে রাখলেন এবং আল্লাহ তালা ওনাকে বাঁচিয়ে দিলেন ওনাকে আল্লাহ তালা পৃথিবীতে ফেরত দিলেন ফাজ তো আল্লাহ বলছেন যে লাউলা লাউলাহি যদি আল্লাহ তালার নে ধরা না হতো তাহলে সে ওই তীরের মধ্যে নিন্দনীয় হয়ে সেখানে তাকে সাহায্য করার মত কেউ থাকতো না সেখানে সে ধ্বংস হয়ে যেত শেষ হয়ে যেত কিন্তু আল্লাহ তালা তাকে সেখান থেকে উদ্ধার করেছেন এই কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন এবং তাকে আবার অন্তর্ভুক্ত করে দিয়েছেন এই গুণা অথবা এই নিষেধাজ্ঞা গুণা বলা ঠিক না নবীদের ক্ষেত্রে হয়তো ভুল বলা যায় নবীদের ক্ষেত্রে মিস্টেক হইতে পারে কিন্তু নবীরা ইচ্ছা করে ভুল করে মানে কোনো গুণা করেন না কিন্তু তারপরেও আল্লাহতালার কাছে এটা যেমন আদম আল্লাহ সালামের ক্ষেত্রে ঘটেছে ওনা ক্ষেত্রে ঘটেছে এটাকে আল্লাহ তালা এই জন্য ওনাকে পরীক্ষায় ফেলে দিয়েছিলেন সেটা ওনার এই তহবা করতে করতে আল্লাহ সেটা ওনাকে মাফ করে দিলেন এবং মুক্তি দিয়ে দিলেন এবং আল্লাহ তালা আবার ওনাকে নিকারের অন্তর্মুক্ত করলেন এই জন্য আমরা যখন এই দোয়া পড়ব বিপদের সময় এটা যত বেশি পড়া যায় ওই যে এক লক্ষ পঁচিশ হাজার বারের জন্য বড় খতম করাইতে হবে এই বড় খতমের কোন চিন্তা রাখার মাথায় দরকার নাই। এটা অগণিত টাইম আপনি অন্তর দিয়ে চোখের পানি ফেলে যতবার বলবেন তত বেশি আপনার ফায়দা হবে আর লোক হায়ার করে এনে তাদেরকে খাওয়া দাওয়া টাকা পয়সা কতগুলো দিয়ে পড়াবেন আপনার পড়েন দেখি পড়েন পড়েন পড়েন আমি এক্সাম্পল দিই ছোট কালে এরকম বহু খতম করেছি ওস্তাদের সঙ্গে গিয়ে মাদের সাথে তখন পড়েছি তো একদা দাওয়াত খাইতে গেছি ওস্তাদের সঙ্গে তা আমরা খতম পড়ি খতম পড়ি পড়তেছি আমাদের সঙ্গে কিছু দুষ্ট ছিল তারা আবার কিছু ফাঁকি বিসি পার করার আছে তো উরির বেশি কি রাখেন না এগুলা তো তারা এক সঙ্গে দু তিনটা পার করে দিত এগুলো দুষ্টায় কিছু আছে এই এক কথা মনে পড়ে তারপরে মনে পড়ে যে যার বিপদ আসে সেই বেচারা যে উদ্দেশ্য পড়াইলো আমরা যারা ওস্তাদেরা আর ছাত্ররা পড়তেছি সমানে সেই ব্যসারা তার খাওয়ার দাওয়ার মেহমানদারি এগুলো নিয়ে ব্যস্ত আছে পান খায় সিগারেট খায় চা খায় টেলিফোন করে এগুলো নিয়ে ব্যস্ত আছে আর আমরা সবাই খালি পড়ি হান্না কি বিপদে পড়ছি সেই পড়ছে আর আমরা পড়তেছি আমরা কি বিপদে পড়ছি এখন অবস্থা এই আমাদের বড় খতমের তরিকা আর এমন এমন জিনিস আমাদের দেশে চালু হয়ে গেছে এই কোরআন এর তাফসির হাদিসের কথার সঙ্গে মিলে এগুলো কিছু কাজে কি আসল বুঝটা কোরআন হাদিস এখনো নাই পাওয়ার ফুল দোয়া কখন পাওয়ার হবে এটার মধ্যে যখন ব্যক্তি বলবে আল্লাহর কাছে খুব ছোট হয়ে অন্তর থেকে আল্লাহকে কাছে নিজের তওবার কথা স্বীকার করবে নিজের গুনার কথা স্বীকার করে তওবা করবে তখন আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে এই হাতিয়ার। এখন খালি হাতিয়ারটা ভালো হইলে হবে না আপনি যদি একজন যে হাতিয়ার চালায় যে অস্ত্র চালায় যে সৈন্যবাহিনী যুদ্ধ করে তাদের অস্ত্রটা যদি খুবই অত্যাধুনিক হয় খুব দামি হয় তাহলেও কাজ হবে না সেই ব্যক্তি ঠিক মতো চালায় কিনা ঠিক মতো ব্যবহার করে কিনা যে ব্যক্তি অস্ত্র চালায় সেই ব্যক্তি ঠিক মতো বিশেষ করে আগের জামানায় যখন মনে করেন এরকম তীর ছাড়া হতো তীর বন্ধু টন্দুক ছিল না তীর দিয়ে ধনুক দিয়ে যুদ্ধ করতো তীর ধনুক যত টানবে যত মজবুত হবে যত জোরে সারতে পারবে তত পাওয়ার হয়ে লাগবে তাই না এখন যে ব্যক্তি এমন একটা ধনুক আর তীর নিল এরকম করে ছেড়ে দিল করতে যাবে তিনি বললেন যে দোয়া হচ্ছে অস্ত্র তীর ধনুকের এর মত খালি তীর ধনুক ভালো হলেই চলবে না যে সারবে তার পাওয়ার কিরকম তা আমরা যখন দোয়া করি আমরা যখন তওবা করি আমরা যখন আল্লাহকে ডাকি কিরকম করে ডাকি কিরকম করে তবা করি কিরকম করে জেকের করি তার উপরে এই যেকের দোয়ার পাওয়ার নির্ভর করে এই জন্য সংখ্যা কত বেশি এক লক্ষ পঁচিশ হাজার বার দুই লক্ষ পঁচিশ হাজার বার এইগুলা না অন্তর দিয়ে কত মনোযোগ দিয়ে আমরা এটা পড়েছি দেখেছি এবং আল্লাহর কাছে চেয়েছি তার উপরে নির্ভর করে তো আল্লাহ আল্লাহতালা মোমেনদেরকে পরীক্ষা করেন তাদের জীবনে বড় পরীক্ষা আসে কিন্তু এই পরীক্ষা মোমেনদের জন্য কল্যাণের কারণ হয়ে যায় পরীক্ষার কারণে কষ্টের কারণে জালিমদের জুলুমের কারণে তাদের গুণাগুলো সাফ হয়ে যায় তারা আল্লাহ তালার অনেক কাছের বান্দা হয়ে যান তারা মজলুম হয়ে যান মজরুমের দোয়াকে আল্লাহ কবুল করে ফেলেন আল্লাহ বলেছেন যে আমার মজরুমের দোয়ার মধ্যে না আমি মজরুমের দোয়াকে বলি আমার ইজ্জতের কসম করে বলছি আমি তোমার কথা শুনব আমার ইজ্জতের কসম করে বলছি তোমার দাকে আমি সাড়া দেব এই তালাক্কল আল্লাহ তালা করে রাখতে হবে এই ভরসা আল্লাহ তালা করে রাখতে হবে সেই ফরমান আল্লাহ বললেন আপনি এরপরে আল্লাহ ওনাকে আরো সুন্দর করে কিছু কথা বললেন যারা আপনার এমন দুশ্মনী করে এমন কি তারা আপনার দিকে নজর দিয়ে দেখে চোখ দিয়ে দেখে আপনাকে এমন বদ দিতে চায় মনে হয় যেন বদনজর দিয়েই আপনাকে হালাক করে ফেলবে আপনাকে ধ্বংস করে ফেলবে যখন আপনি কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন দিনের কথা বলেন তারা আপনাদেরকে এইরকম চোখে তাকায় যে চোখ দিয়ে তাদেরকে অভিশাপ দিয়ে আপনাকে মেরে ফেলবে মনে হয় যেন বদনজর দিয়ে আর কি বলে আপনার বিরুদ্ধে সমালোচনা করে বলে ও আকুল ইন্ন হুনা মার এটা পাগল মাথা ঢিক নাই আবার বলছে সাহেব আবার বলেছে এক এক এক সময় এক একটা প্রভাকাণ্ডা করে আপনার বিরুদ্ধে তারা জানে না এই শ্বাসের তিনটা আয়াতের মধ্যে দুইটা আয়াতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে বদনজর কি জিনিস বদনজর কি মানুষকে মেরে ফেলতে পারে মেরে ফেলতে পারে। বদনজর মানুষকে মেরে ফেলতে পারে সহি বদনজর কি মারাত্মক জিনিস কিভাবে বদনগর থেকে বাঁচবেন এই উপরে সুন্দর কথা আছে ইনশাআল্লাহ হাদিস শরীফ থেকে ইমাবিমনি কাসী রহমতুল আলী অনেক জরুরি কথা আনছেন আগামী সপ্তাহে শুনবেন ঈশ্বল আজকে আমরা এখানে শেষ করি